চতুর্দশ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও বিদ্যার সংসার ঈশ্বর লাভের পর সংসার সন্ধ্যা হইল বলরামের বৈঠকখানায় ও বারান্দায় আলো জ্বালা হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতের মা তাকে প্রণাম করিয়া করে মূলমন্ত্র জপ করিয়া মধুর নাম করিতেছেন ভক্তেরা চারিপার্শ্বে বসিয়া আছেন ও সেই মধুর নাম শুনিতেছেন গিরিশ, মাস্টার বলরাম ত্রৈলক্য ও অন্যান্য অনেক ভক্তরা এখনো আছেন কেশবচরিত গ্রন্থে ঠাকুরের সংসার সম্বন্ধে মত পরিবর্তনের কথা যাহা লেখা আছে ত্রৈলোক্যের সামনে সেই কথা উত্থাপন করিবেন ভক্তেরা ঠিক করিয়াছেন গিরিশ কথা আরম্ভ করিলেন তিনি ত্রৈলক্যকে বলিতেছেন আপনি যা লিখেছেন যে সংসার সম্বন্ধে এর মত পরিবর্তন হয়েছে তা বস্তু তো হয় নাই শ্রীরামকৃষ্ণ ত্রৈলক্য ও অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন এদিকের আনন্দ পেলে ওটা ভালো লাগে না ভগবানের আনন্দ লাভ করলে সংসার আলুনিবোধ হয় শাল পেলে আর বনাত ভালো লাগে না ত্রৈলক্য সংসার যারা করবে তাদের কথা আমি বলছি যারা ত্যাগী তাদের কথা বলছি না শ্রীরামকৃষ্ণ ওসব তোমাদের কি কথা যারা সংসারে ধর্ম সংসারে ধর্ম করছে তারা একবার যদি ভগবানে আনন্দ পায় তাদের আর কিছু ভালো লাগে না কাজের সব আট কমে যায় ক্রমে যত আনন্দ বাড়ে কাজ আর করতে পারে না কেবল সেই আনন্দ খুঁজে খুঁজে বেড়ায় ভগবানের আনন্দের কাছে বিষয় আনন্দ আর রমণ আনন্দ একবার ভগবানের আনন্দের আস্বাদ পেলে সেই আনন্দের জন্য ছুটোছুটি করে বেড়ায় তখন সংসার থাকে আর যায় চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে সাত সমুদ্র যত নদী পুষ্করিণী সব ভরপুর তবু সে জল খাবে না ছাতি ফেটে যাচ্ছে তবু খাবে না সাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হা করে আছে বিনা সাতি কি জল সব ধূর বলে দুদিক রাখবো दुआना मद खेले मानुष दुदिक राखते चाय खूब मद खेले कि दुदिक राखा जाए ईश्वरे आनंद पेले कि भलो लागे ना तक कमिनीकांचन कथा जान बुके बजे ठाकुर कीर्तनेश्वरे बलि आन लोकर आन कथा किलो तो लागे ना तक ईश्वर जो पागल है टाकू भलो लागे ना त्रैलक्य সংসারে থাকতে গেলে টাকাও তো চাই সঞ্চয়ও চাই পাঁচটা দান ধ্যান শ্রীরামকৃষ্ণ বলিলেন কি আগে টাকা সঞ্চয় করে তবে ঈশ্বর আর দান ধ্যান দয়া কত নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ আর পাশের বাড়িতে খেতে পাচ্ছে না তাদের দুটি চাল দিতে কষ্ট হয় অনেক হিসেব করে দিতে হয় খেতে পাচ্ছে না লোকে তার কি হবে ও সালারা মরুক আর বাচুক। আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো। মুখে বলে সর্বজীবী দয়া ত্রৈলক্য সংসারে তো ভালো লোক আছে পুণ্ডরীক বিদ্যানিধি চৈতন্যদেবের ভক্ত তিনি তো সংসারে ছিলেন শ্রীরামকৃষ্ণ তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল যদি আরেকটু খেত তাহলে আর সংসার করতে পারতো না ত্রৈলক্য চুপ করিয়া রইলেন মাস্টার গিরিশকে জনান্তিকে বলিতেছেন তাহলে উনি যা লিখেছেন ঠিক নয় গিরিশ তাহলে আপনি যা লিখেছেন ও কথা ঠিক না ত্রৈলক্ষ্য কেন সংসারে ধর্ম হয় উনি কি মানেন না শ্রীরামকৃষ্ণ বলিলেন হয় কিন্তু জ্ঞান লাভ করে থাকতে হয় ভগবানকে লাভ করে থাকতে হয় তখন কলঙ্ক সাগরে ভাসে তবু কলঙ্ক না লাগে গায় তখন পাকাল মাছের মতো থাকতে পারে ঈশ্বর লাভের পর যে সংসার সে বিদ্যার সংসার কামিনী কাঞ্চন তাতে নাই কেবল ভক্তি ভক্ত আর ভগবান আমারও মাগ আছে ঘরে ঘটিবাটিও আছে হরে প্যালাদের খাইয়ে দি আবার যখন হাবির মা এরা আসে এদের জন্য ভাবি